الله الله الحمد على بالله من كان حرث আলহামদুলিল্লাহ মানি له في হার oman ka yريد harsad duniya nu sihi min ha ma lahoo fil a sirata min naصib waala sa aala araal axirata wa saalaha sayayaha hu mukmin kaula المساجد وانتظار الصلاة بعد রসুল্লাহরতলা الصلاة দয়া করে আমাদিগকে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াতের সাথে রেখেছেন এবং সুস্থ সবল রেখে মগরীবের তিন ডাকাত ফরোজ নামাজ জামাতে সহিত আদায় করার পর এবং দিনের কিছু আলোচনা করার এবং শ্রবণ করার জন্য সুযোগ দান করেছেন এই সমুদায় ন্যায় মতের আদায় কল্পে মহান আব্বুল আল আমিন দরবারে মৌখিক ভাবে গুজার হই मोहब्बत कार्य मत शुक्र आदाय कर पृथ्वी आल्ला जत न्यामत दिए नाम अगणित असंख्य तब पृथ्वी सब चे बमत जे न्यामत चे बड़ न्यामत होते न्यामत हल मेघक नड़ न्याय पृथ्वी तीन নেক কাজের তৌফিকের নিয়ামত এমন একটি নিয়ামত যে নামতের মুখাফিক সকল এমন কি নবীর রসুলগণ যাদেরকে আমরা আল্লাহ নৈ করতেশীল তারাও এই ন্যায়তের কারিমে নবী রসুলগণের বিভিন্ন দোয়া বর্ণিত হয়েছে যেটা আমাদের জন্য আদর্শ তারাও ন্যায় মত তৌফিক পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে সুলাইমান আলাই সাল্লা তুলাম বাদশাহ নী ছিলেন তিনি দোয়া করেছেন রব্বি আউজুর তুমি আমাকে তৌফিক দাও ওই সমস্ত ন্যায়ামতের শকন আদায় করার যে ন্যায়ামত তুমি আমাকে দিয়েছ আমার পিতামাতাকে দিয়েছ একজন ব্যক্তির উপরে যে নামত তার পিতামাতার উপরে যে ন্যায়ামত ওই ব্যক্তির উপরেও সেই ন্যামত সুলাইমান আলাইহিসাল সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন দোয়ার শেষে গিয়ে কথা আছে আমরা সকলেই জানি তার জীবনে অনেক ঘটনা ঘটে গেছে তিনি সময় গোলাম ছিলেন সময় কূপে পতিত হয়েছিলেন আবার আল্লাহ তাকে কুপের থেকে উদ্ধার করে তাকে রাজত্বের মালিক মানা গেছে তিনিও যখন জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গেলেন মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেলেন আল্লাহ করলেন তুমি আমাকে অনেক ন্যায়মত দিয়েছ রাজত্ব দিয়েছ স্বপ্নের ব্যাখ্যার এলেম দিয়েছ অনেক কিছুই ন্যায়মত দিয়েছ তবে শেষে কি আল্লাহর কাছে চাইছে মুসলিমা মজলিস যে কত দামি মজলিস এটার বর্ণনা এই সংক্ষিপ্ত সময় দিয়ে শেষ করা যাবে না আল্লাহ তালা দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে সেই নেট মজলিসে আল্লাহ তালার দাইন কিরিনের মজলিসে বলেন এই ধরনের মজলিসে যদি কোনো জাহান নামী ব্যক্তি কপাল করা চির দুর্ভাগ্য চির বঞ্চিত ব্যক্তি সেরকম ব্যক্তিও যদি এসে যায় আল্লাহ তালা নেক বাংাদের খাতিরে ওই ব্যক্তি দুর্ভাগ্যতাকে আল্লাহ তালা সৌভাগ্যতায় রূপান্তরিত করে এবার কারদের মজলিস এটা এমন একটি মজলিস যে এই মজলিসে দুর্ভাগ্য ব্যক্তি হতভাগ্য ব্যক্তিও যদি বসে সেও বঞ্চিত হয় জাহান্নামের ফসলা কে আল্লাহ স্থগিত করে দিয়ে তার জান্নাতের ফায়সলা আল্লাহ করে দেয় আলহামদুলিল্লাহ আমরা যে বসেছি এই মজলিসে নেক কারদের মজলিসে বসেছি একটা উঁচা ফিকির নিয়ে বসেছি সেই ফিকির আল্লাহ মাহবুব দিনের চেয়ে মাহবুব আল্লাহ আর কিছুই নেই এই জন্য দিনের ফিকির এটাও আল্লাহের কাছে মাহবুব আমাদের এলান হয়েছে যে দিনের মেহনত এবং মোজাহাদার উপরে কিছু আলোচনা হবে दिन मेहनत दिन मुजहदार फिकर एम फिकिर जीवन जार जीवन आखिर सब धरण टेंशन थे चिंता थे मुक्ति दान कर फिकिर हलो आखिर फिकिर दिन फिकिर दूटार मध्य पार्थक्य आकाश पताल पार्थक्य क्यों जो दिन फिकिर फिक दिन मेहनत और मुजहद फिकिर करे फिकर द्वारा दिल आलोकित है दिल आलोकित हम दिल शक्तिशाली है दिल शक्तिशाली हम कि मध्य आल्ला तला अंतर चक्षु पदा कर दे ओ दिलर द्वारा से सबकि देखते थे পক্ষান্তরে কেউ যদি দুনিয়ার ধান্দা করে দুনিয়ার ফিকির করে তাহলে এটার দ্বারা দিলের মধ্যে জুলমাত পয়াদা হয় অন্ধকার ছন্নতা পয়দা হয় আর দিলের মধ্যে যখন অন্ধকার পয়দা হয়ে যায় তখন ওই দিলের মধ্যে আর কোনো পাওয়ার থাকে না শক্তি থাকে না ওই দিলের দ্বারা ভালো মন্দ পার্থক্য করার মতো কোনো জ্ঞান থাকে না একটা গ্লাসে যেমন ময়লা পরে গেলে কিছু দেখা যায় না আর গ্লাসে ওই রকম অবস্থা হয়ে যায় দিনের ফিকরা নিয়ে দিনের মেহনতের মজাহদার ফিকরা নিয়ে আল্লাহ তবর আমাকে আপনাকে এই মজলিসের জন্য কবুল আর মঞ্জুর করেছে নামত মনে করা এই নয়ের কদর দানি করা এই ফিকরা ছিল রসুল্লাহামের ফিকরা আল্লাহ রসুলের সারা জীবনের ফিকির ছিল দিনের ফিকিরে সারা জীবন তিনি দিনের মেহনতের জন্য মোজাহাদার জন্যই ফিকির করেছেন তিনি কখনো দুনিয়ার উন্নতির জন্য ফিকির করেন সাহাবাই গ্রাম রিধানের ছিল সাল্লা ছিলাম রসুল্লাহ সব সময় দিনের ফিকিরের সাথে দিনের মেহনতের ফিকিরের সাথে সব সময় জীবনযাপন করতেন दिन फिकिर मानुषर मध्य किया जाए रातर फ मानुषर मध्य पायदा जाए चिंत आल्ला सारा जीवन चिंता गेसुरम तो आसते लोक जन देरी हम खबर सुनते देरी हम समय मध्य अल्प किसु लोक आसुरल्ला सल्लाम सहबा इकर আখেরাতের ফির দিনের ফিকের জন্য উদ্বুদ্ধ করতেছে ভাই এই ফির বহু দাম এই ফিকিরের বহু দাম আল্লাহ সাহাবাহিক রাম তারা দিনের ফিকরা দিনের ফিকির নিয়ে সবসময় থাকতেন এই আল্লাহ তালা তাদের দিলকে স্বচ্ছ এবং নির্মল এবং আলোকিত করে দিয়েছে এক সাহাবি তার নাম হল আব্দুল্লাহ বিন জায়দ বিন আব্দুর রহিরাম সাহাবাইকরামদের নাম খুব সম্মানের সাথে আজমতের সাথে স্মরণ করা হাজরত আব্দুল্লা বিন আবির ঘটনা হল আজানের সাল্লাহাম সাহাবাই ইকরামদেরকে নিয়ে পরামর্শ করতেছিলেন কিভাবে মানুষদেরকে ডাকা যায় নামাজের জন্য এক টাইমে নির্দিষ্ট সময় একসাথে জামাতে সে নামাজ আমরা পড়তে পারি কিভাবে ডাকা যায় धोपरिटान रसुल्लाम एग्लि प्रस्ताव के नाकच कर दिल्ली विजातिता करब ना अच्छू करब तुम फिकिर कर সকল সাহাবাহিক ওই ফিকরা নিয়ে দিনের ফিকরা নিয়েই সেখান থেকে উঠে গেলেন আব্দুল্লাহ সাহাবি তিনিও দিলের মধ্যে ওই ফিকরা চিন্তা নিয়ে যে নামাজের জন্য সকলকে কিভাবে জমায়েত করা যায় কিভাবে জামাতের সহিত নামাজ আদায় করা যায় এর জন্য কি সিস্টেম প্রবর্তন করা যায় এই চিন্তা নিয়ে তিনি ঘুমিয়ে গেলেন রসুল সাল্লাহামকে স্বপ্নে জানানো হয়েছে दिन फिकर सुन अल्लाह तबर कला फेरजा पाठिए दिए ताप्ले जिन देखियो दलिल नरियत दलिल नए क আল্লাহ তিলোকিত করেছেন এই জন্য দিনের ফিকির আসবে আখেরাতের ফিকির আসবে আল্লাহ তালা তাকে দুনিয়াতেও দুনিয়ার টেনশন থেকে এবং পরজগতে আখেরাতের সব ধরনের টেনশন থেকে আল্লাহ তালা তাকে হেফাজত ধান জান্নাতিরা জান্নাতে চলে যাবে যাওয়ার পর আসন গ্রহণ করবে করার পর সর্বপ্রথম আল্লাহ তালা শুকুর আদায় করবে আল্লাহুল্লাহান সকল প্রশংসা ওই আল্লাহ তালার যিনি আমাদিগকে আখেরাতের চিন্তা টেনশন থেকে মুক্তি দান করেছেন আল্লাহ তালা জান্নাত দিয়ে দিছেন তো আখেরাতের আর কোনো টেনশন আছে কোন আছে কোনো চিন্তা নাই আল্লাহ তালা জান্ন দিয়ে তাদেরকে সব ধরনের টেনশন মুক্ত করে দিয়েছে টেনশনকে টেনশন মনে করি দুনিয়ার জন্য চিন্তাকে আমরা চিন্তা মনে করি কিন্তু আখেরাতের জন্য কোন টেনশনকে আমরা গুরুত্ব দিই না আমরা কোনো প্রাধান্য দিই না আমরা আখেরাতের পেরেশানি কে কোন পেরেশানি মনে করি না আল্লাহ তিতরে দিনের ফিকির ঢুকা দেন দিনের মেহনতা থেকে আল্লাহর খাস বান্দারা বলে গেছেন তে রে গম কি বলতেছে হে আল্লাহ তোমার দিনের ফিকির তোমার দিনের গম আখেরাতের গিরাতে বাড়িঘরেরও ফিকির করতে হয় নাই তাদের থাকার কোন চিন্তা ভাবনা করতে হয় নাই সবকিছু আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছে তাদের গাড়িরও চিন্তা করতে হয় নাই আল্লাহ তালা গাড়ি মিলিয়ে দিয়েছেন শত শত গাড়ি যদি তোমরা আমার নিয়ামতের শুকুর আদায় করো হে বান্দা আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়াইয়া দিব বান্দা যেই যেই নেয়মতের শুকর আদায় করবে আল্লাহ তালা নগদ পুরস্কার হিসেবে দুনিয়াতে ওই নিয়ামতকে আল্লাহ তালা বাড়াইয়ে দিল এই জন্য দিনের জন্য মেহনত আর মোজাদার ফিকির আল্লাহ তালা যদি আমার আপনার অন্তরে দান করেন এটা হবে সবচেয়ে বড় নিয়মত ভাই আল্লাহ তালা আমাকে আপনাকে ন্যায়ামত তৌফিক ন্যায়মত তৌফিক দান করে এখানে আসার জন্য সুযোগ দান করেছে। এই ন্যায়ামত তৌফিক এত বড় নিয়ামত এত বড় নয়মত আল্লাহ তালা সুরতুল ফাতেহার মধ্যে এই নিয়মত চাওয়ার জন্য আমাকে আপনাকে আদেশ করেছেন এবং সুরাতল ফাতেহাকে নামাজের মধ্যে পড়া হাজিব করে দিন আমরা নামাজের মধ্যে বলি ইহদিনিম হে আল্লাহ আমাদেরকে গাইড করো সিরাত মুস্তাকিমের দিকে মুফাসরিনে কেরামগণ লিখেছেন যে এখানে হেদায়তের যে মানে এই হেদায়তের মানে হলো নিয়াম তৌফিক নেকাজের তৌফিকের নিয়মত নেক কাজের তৌফিকের নামত এত বড় নিয়ামত এত বড় নয়মত যে এটা তার জন্য আল্লাহ তার আমার আপনার জন্য দোয়া শিখাই দিয়েছেন এবং এটাকে আবশ্যকীয় বিধান করে দিয়েছেন যে তোমরা নামাজের মধ্যে এটা চাইতে থাকো ভাই কিতাবে লেখছে যে হেদায়ত তিন প্রকার হৃদায়তে আম্মা ব্যাপক হেদায়ত আরেকটি হল হৃদায়তে খাসা খাস হেদায়ত বিশেষ হেদায়ত আরেকটি হলো হেদায়তে আখাসুল খাস বিশেষের বিশেষ হেদায়ত আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে বিশেষের বিশেষ হেদায়ত যেটাকে হেদায়তে আহাসসুল খাস বলা হয় সেটাই দান করে হেদায়তে আম্মা কাকে বলে ব্যাপক হেদায়ত ব্যাপক হেদায়ত যেটা আল্লাহ তালা পশুকেও দান করেছে একটা গুরু একটা পশু চতুষ্দ জন্তু তার মধ্যে ওই আছে पशु जाने झाप देना पानी झाप देना पानी झाप दिल से मारा जाते हिदायतें खास विशेष हिदायत अल्लाह तला मानुष के दिए मानस के एक ज्ञान दिए अल्लाह तला ज्ञान द्वारा से बुझे व्यवसाते टा लगे किफिट आस এটা একটা বিধর্মী আল্লাহ আল্লাহ দিয়েছে একজন মুসলমানকে আল্লাহ বলা হেদায়তে বিশেষ আর আরেকটি হেদায়ত হলো যেটাহার মধ্যে বলা হয়েছে নেমাতুর তৌফিক নে কাজের তৌফিক সেটা হলো বিশেষের বিশেষ হেদায়ত সেটা হলো শরীয়তের হেদায়ত আল্লাহ তালা শরীয়তের জ্ঞান যাকে দিয়েছেন সে বুঝে যে এটা যায়জ এটা না যায়জ এটা হালাল এটা হারাপ ব্যবসা করলেই চলবে না এই ব্যবসাতে কোন ভাবে টাকা আসলে আমার দায়ের জন্য জায়জ হবে আর কোন ভাবে উপার্জন আসলে আমার জন্য হারাম হবে এই জ্ঞানও আল্লাহ তালা তাকে দিয়েছেন এটাকে বলা হয় বিশেষের বিশেষ হৃদায়ত রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লাম সারা জীবন চেষ্টা করেছেন মেহনত করেছেন ফিকির করেছেন চিন্তা করেছেন মানুষের জন্য এই হৃদায়তের জন্য এই হৃদায়তটাই হলো মানুষের আসল হৃদায়ত ভাই আল্লাহ তিনা বিনা আবেদনে কোন আবেদন করি নেই কোনো ভাই একটা পথ লিকুল হা যা আল্লাহ তালা কোরআনে কারিমে বলছেন তোমাদের প্রত্যেক জাতির জন্য আমি একটা পথ নির্ধারণ করেছি এই পথটাকেই বলা হয় শরীয়ত মহা পথ মহা রাস্তা এই মহা রাস্তা কিসের রাস্তা এটাকেই বলা হয়েছে এটাকেই বলা হয়েছে শরীয়ত দুনিয়ার পরিভাষা এটাকে শরীয়ত বলা হয়েছে দুনিয়ার এই মাথায় হলো এটা শরীয়ত আর আখেরাতে গিয়ে এই পথটা ওই মাথায় আছে জান্নাত আল্লাহ তমার কোয়া তালা प्रधान गेट गेटी मिली थे भाई अल्लाह तबार दया मेहरबानी पथर पथिक बनियन तो था शरियतर ज्ञान दान पुनरा अबी मत शकुर आदायदुल्ला जीवन शेष दायीम सामान्य शुक्र आदाय सम्भव है दया मेहरबानी विशेष हिदायत दान कर জন্য আমাকে আপনাকে মেহনত করতে হবে ভাই মোজা আদা করতে হবে আল্লাহ সাথে মেহনতের কথা দিনের কল্যাণ আসবে না এর জন্য মেহনত করতে হবে জুড়ে দিয়েছেন আর দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ মেহনত এর কথা বলেননি। দুনিয়ার কথার ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন যারা দুনিয়া চাবে আমি তাদেরকে তাকগের হিসেবে দিব আর তার মোকাদ্দারে যতটুক আছে অতটুক দিব আল্লাহ সুর ইসর যেটাকে সুরত উল ইসরিমের মধ্যে আল্লাহ চাওয়া এবং আখরাতে চাওয়ার বিষয়টা উল্লেখ করেছেন আল্লাহ বলেন যারা দুনিয়া চায় দুনিয়া চাওয়ার দুটা প্রকার আছে একটা হলো দুনিয়াকে টার্গেট বানিয়ে দুনিয়া চাওয়া মুসলমান তার উদ্দেশ্য যারা আখেরাতে বিশ্বাসী নয় তারা চায় মুসলমান দুনিয়া চাবে দুনিয়াকে টার্গেট বানিয়ে নেয় দুনিয়াকে জরুরত বানিয়ে দুনিয়াকে চাবে যেটা আমরা দোয়ার মধ্যে বলি রব্বানা আতিনা দুনিয়া হাসানা আল্লাহ বলেন তাকে আমি সত্তর দুনিয়া দিয়ে দিই তবে দুটো নীতিমালার দুনিয়া দি দেওয়ার ক্ষেত্রে আমার দুটো নীতিমালা আছে একটা হলো আজ্জাল না লাহু, মা আমি যতরূপ চাবো ততরূপ দুনিয়া তাকে দিব মা সে যতরূপ না দুনিয়া আমি দিব আমার মতো আমি আমার ইচ্ছা আমি তাকে দিব পরিমাণটা তার ইচ্ছামতো না আবার সবাইকে দিব না লিমান নুরিদ যার ক্ষেত্রে আমি চাবো তাকে দিব দুনিয়ার ক্ষেত্রে দেখেন আল্লাহ তালা কত শর্ত করেছে এই জন্য মুফাস লিখেছেন যে দুনিয়া হল বাকাদে মোকাব্দে যতরূপ আছে আর আখেরাত কে চাওয়ার ক্ষেত্রে আল্লাহ তালা বলেন অমানা আখেরাত কে চায় আখেরাত কে যারা টার্গেট বানিয়ে আখেরাতের কল্যাণ চায় শুধু চাইলেও হবে না আল্লাহ এর আগের অংশের মধ্যে আল্লাহ দুনিয়ার ক্ষেত্রে কোন মেহনতার কথা বলেন না আখেরাতের জন্য যারা চেষ্টা করবে আখেরাত কে চাবে এবং আখেরাতের জন্য চেষ্টা করবে রকম চেষ্টা করা দরকার ওইরকম চেষ্টা করবে ভাই আখেরাতের জন্য চেষ্টা করার আগে আমাকে আপনাকে ফিকির ঝুঁকাতে হবে ফিকির না আসলে চেষ্টা আসবে না যে কেউ কোন কাজের মধ্যে চেষ্টা করে প্রচেষ্টা করে মেহনত করে মোজা আদা করে কখন যখন তার প্ল্যান আসে ফিকির আসে প্রোগ্রাম আসে আপনার আমার অন্তরে যদি আমার আপনার মাথায় যদি প্ল্যান না আসে চিন্তা যদি না আসে পরিকল্পনা যদি না আসে आखिर माथायदी आखिर फिकिर था मृत्यू फिकिर जदि था मेहनत करना मेहनत कह आसा फिकिर आज এই জন্য দাওয়াত এবং তাবলিগের মধ্যে বলা হয় ভাই দিনের তলব পয়লা তলব দিনের তলব মানে পিপাসা না পানি পান করবে। একজনের না আর পিপাসা আছে পানি নাই আল্লাহ তালা তার পানির ব্যবস্থা করে দিবে কিভাবে পানির ব্যবস্থা করবেন কোথেকে করবেন এটা আল্লাহ তালা মালিক জানেন আপনার শুধু পিপাসা দরকার আপনার পানির ব্যবস্থা আল্লাহ তালা করে দিবে সাহাবাহিক রামদের মধ্যে ছিল ভাই দিনের পিপাসা তলব ছিল সাহাবাহিক রামদের জামাতকে বলা হয় জামাত তাদের মধ্যে তলবে সাহেব ছিল খাঁটি তলব ছিল দিনের পিপাসা ছিল সুরাত কাহাফের এক আয়াতের মধ্যে আল্লাহ তুয়া তালা শাহাবাদের তলব কেমন ছিল পিপাসা কেমন ছিল এটা বর্ণনা করতে গিয়ে বলেন আল্লাহ তালা শাহাবাদের মধ্যে তলব দেখেছেন পিপাসা দেখেছেন একবার কিছু সাহবাহিক মসজিদের মধ্যে বসে তারা বাকি এরকম অবস্থা এক নাজিল হয়ে গেছে আপকে বসেন ওই সমস্ত মানুষদের সাথে যারা আমি আল্লাহকে ডাকে সকাল সন্ধ্যা উদ্দেশ্য আমার সন্তুষ্ট অন্য কিছু না এই আজ যখনই নাজুল হয়ে গেছে ঘরে কিন্তু আরাম করতেছিলেন তিনি বের হয়ে পড়লেন তালাশ করার জন্য খোঁজার জন্য যে তারা কারা যাদের সাথে বসার জন্য আমি রসুলকে আদেশ করা হয়েছে ওই সৌভাগ্যবান জামাত কারা তারা কারা যাদের সাথে বসার জন্য আমি রসুলকে আদেশ করা হয়েছে রসুল্লা সাল্লাইসাল্লাম হুজরা থেকে বের হয়ে মসজিদের দিকে রওনা হয়েছিল দেখলেন কিছু সাহাবাই গ্রাম মসজিদে বসে আছে আল্লাহ রসুল মসজিদের দরজা আগে যেই দাঁড়ালেন সাহাবাই গ্রাম সকলেই কেউ তেলাওয়াত করতেছিলেন সব তেলাওয়াত বন্ধ করতে হুজুর আসছেন কি যেন বলবেন রসুল উল্লাহাল্লাম বললেন তোমরা এখানে কি করতেছো আমরা কেউ কোরআন একাডেমির কেউ শিখতেছি কেউ শিখাইতেছি আল্লাহ রসুল বললেন তোমাদের উদ্দেশ্য কি তারা বললেন আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ তালা দে আল্লাহ রসুল বললেন চিন্তা করে দেখলেন যে আয়াতের মধ্যে দুইটা কথাই বলা হয়েছে যারা সকাল সন্ধে আল্লাহ তালাকে ডাকে উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি তখন আল্লাহ রসুল ওই সাহাবিদেরকে বললেন হে আমার সাহাবিরা তোমরা সাক্ষী থাকো আমি পসম করে বলছি যে তোমরাই সেই জামাত যেই জামাতের সাথে বসার জন্য আমি রসুলকে আদেশ করা হয়েছে আল্লাহ রসুল ঘোষণা দিলেন হে আমার সাহাবিরা তোমরা সাক্ষী থাকো আমি তোমাদের সাথে থাকবো আমার জীবনে সবসময় থাকব এবং আমার মৃত্যুর পরও তোমাদের সাথে থাকবো আমি বুঝাতে চাচ্ছি সাহাবাই গ্রামদের ছিল তলবে শাহ হাঁটি পিপাসা তাদের মধ্যে ছিল এই পিপাসা নিবারণ কিভাবে হবে আল্লাহ তো আর ব্যবস্থা করে দিয়েছেন স্বয়ং রসুলকে পাঠিয়ে দিয়েছেন তাদের কাছে নিয়ম তো হল সাধারণ নিয়ম হলো মানুষের পিপাসা লাগলে পানির কাছে যাইতে হয় সাধারণ নিয়ম আপনি পিপাসাত আপনি পানির কাছে যাবেন যা একটু কষ্ট করে পানিটা পান করবেন এরপর পানি ফুসফুসে গিয়ে আপনার পিপাসা নিবারণ করবে। কিন্তু অনেক সময় আল্লাহ তালা কুত্রতে নিয়ম বহির্ভূত অনেক কাজ আল্লাহ করে থাকেন পিপাসা লাগছে আপনার কাছে পানি নাই আল্লাহ তালা পানির ব্যবস্থা করে দিবেন গায়েবীর খাজানা থেকে তো ভাই দাওয়াত এবং তাবলিকের মধ্যে যে জিনিসটা শিক্ষা দেওয়া হয় সেটা হলো দিনের তলব দিনের তলব কিভাবে আসবে ভাই একজন মানুষের মধ্যে যখন তলব আসবে তলবের যখন ফিকির আসবে তখন তার মধ্যে এরকম ভাবে দিন আসতে থাকবে দিনের ফিকরা আসতে থাকবে এবং দিনের মেহনতার মজাহটা তার মধ্যে আসতে থাকবে আল্লাহ রাশু তলবকে কত মূল্যায়ন করছেন দেখেন হাদিসের মধ্যে বলা হয়েছে কি তলাবুল এলমি হারি বতুন আলা কুল্লি মুসলিম মুসলিমা এলিম এলমের তলবটা বরফ আমরা জানি যে ছাত্রগুলো তলব নিয়ে গেছে যে ছাত্রগুলো তলব নিয়ে গেছে তাদেরকে তালিবুল এলিম বলা হয় তাদেরকে আমরা এলএম দান করি তারাই এলএম পায় আর যারা তলব নিয়ে যায় কিছু আছে ছাত্র কিন্তু ঘোরাফেরা করে চলাফেরা করে দিনের শিখে না করে না না তলব নাই দেখা যায় শুধু মাত্রার সাথে তলবটা হল বড় জিনিস যারা তলব নিয়ে চলাচল করে দিনের তলব নিয়ে যারা জীবন জীবনযাপন করে আল্লাহ তাবার কালা তাদের পিপাসার জন্য আল্লাহ তালা ব্যবস্থা করে দেয় আলহামদুলিল্লাহ দাওয়াত এবং তাবলিগের মেহনতের দ্বারা সারা বিশ্বব্যাপী মানুষের মধ্যে কিভাবে দিনের তলব আসে দিনের ফিকির আসে দিনের জন্য মেহনত আসে দিনের জন্য মোজাহাদা আসে আখেরাতের ফিকির আসে এর জন্য চেষ্টা আর মেহনত করা হয় এটা আল্লাহ তালার কাছে অত্যন্ত দামি মেহনত দামি একটি আমল মোবারক একটি আমল যে আমলের মর্যাদা শেষ করা যাবে রসুল্লাহ সাল্লাহ আসসালাম उद्देश्य तुम्हारे एम कि तुम पाबंदी करो इमाम करो जैसे तुम जत्नवान होनियर जीवन तुम्हारे समस्त पाप के अल्लाह तला मोचन कर दिए अल्लाह तला तुम्हारे राजी हो जानार दान कर शुद्ध जान दान कर जान्नते मध्य तुम्हारे अल्लाह तला प्रमोशन व्यवस्थाओं সাহাবাহিক আমলের জন্য পাগল ছিলেন বললেন হুজুর বলেন এরকম কি আমল আছে বলেন আমরা করার জন্য প্রস্তুত আলাুল বললেন আলা মা বিহিল আল্লাহ হে আমার সাহাবিরা তোমাদেরকে কি এমন আমলের কথা বলবো যে আমলের দ্বারা আল্লাহ তালা তোমাদের দুনিয়ার সব পাপগুলোকে গুলোকে মোচন করে দিবেন কোন পাপ থাকবে না আল্লাহ পাপকে মোচন করে দিয়ে তোমার উপর তোমাদের উপরে রাজি আর খুশি হয়ে যাবেন আর জান্নাত দান করবেন এবং জান্নাতের মধ্যে আল্লাহ করে দিবেন সাহাবাহী কিরাম জিজ্ঞাসা করলেন কালুবালা ইহা রসুল আল্লাহ হুজুর বলেন আমল টি কি আল্লাহ রসুল তিনটি আমলের কথা বলেছে थ मु सुन्नाथ ए मुस्तबाद रेहजेपूर्ण शीतर समय समय गतानुगति को जी কিন্তু পরিপূর্ণ পরিপূর্ণ না হয় তো নামাজ কিভাবে হবে কষ্ট হবে আঠারোটি সোননাথ কে খেয়াল করে আঠারোটি সোননাথ কে খেয়াল করে উজু করলে কষ্ট হবে একটু শীতের দিন কষ্ট হবে আল্লাহ রসুল বলেন কষ্ট সত্ত্বেও যদি একটি আমল যে আমলের দ্বারা আল্লাহ আমার আপনার কবিরা গুণাকে আল্লাহ নিয়ত করে আমি বাচ্চিক অঙ্গ যে যেরকম ধুইতেছি আমি সব ধরনের গুনাহী কবিরা থেকে আমি অন্তরকে ধুইতেছি আমার অন্তরকে আমি পরিচ্ছন্ন করতেছি আমি গুনাহী কবিরা কখনো করব না এই সংকল্প নিয়ে যদি অজু করে তাহলে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের পানি যখন ঝরে যাবে কবিরা গুনাগুলো পানির সাথে সাথে ঝরে যাবে সেই অজুর মতো অজু হইতে হবে ভাই অজুয়ে মোসাফ বাঘ বুহারি আছে বর্ণনা আসছে অজু এ মোসাফ বাঘ পরিপূর্ণ এটা এমন একটি আমল সাধারণ আমল নয় উজুকে নিয়ামত বলা হয়েছে এই জন্য তো হাজরত আবু হরান রাজি আল্লাহ যখনই অজু করতেন এই নিয়মতের শুকুর হিসেবে দুই রাখার নামাজ করতেন শুক্রুল শুক্রুল নামাজ এটা এমন একটি আমল যে আমলের দ্বারা আল্লাহ তালা আমার আপনার প্রতি রাজি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন আল্লাহ তালা পাপ গুলোকে মোচন করে দিলেন দ্বিতীয় আমল হলো কি কাসরতুল হুতাইল আলাল মসজিদের দিকে বেশি বেশি কদম ফেলানো ভাই মসজিদের দিকে যে কদম গুলো যায় এই প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তালা এক একটি নেকি দান করেন এক একটি গুনা মাফ করেন এবং এক একটি দরজাত বলেন আলহামদুলিল্লাহ দাওয়াত এবং মসজিদের দিকে পদম ফেলানো হয় এই মেহনতের ভিত্তিতেই তো মসজিদ কেন্দ্রিক মসজিদকে কেন্দ্র করেই সব মেহনত শুরু করা হয় আমি কথা মনে করি আমাদের বড়রাই কথা বলেন যে যারা দাওয়াত দাওয়াতের মেহনতর সাথে থাকে তারা কত মসজিদ দেখে আল্লাহর কত ঘর দেখে তারা পৃথিবীর কোনো মানুষ এত ঘর ঘর দেখতে পারে না যত এই দেখে। বাংলাদেশের কোথায় কোন জায়গায় কতটা মসজিদ আছে কোন গ্রামে কতটা মসজিদ আছে কোন মসজিদ কেমন আল্লাহ তারা ঘর সবগুলোই সুন্দর দেখে আসে এবং ওই মসজিদ প্রতি তাদের পদমগুলো পড়তে থাকে। ভাই এক হলো বাজারের কদম আরেকটি হলো মসজিদের কদমের মধ্যে আল্লাহ তালা আমার আপনার গুণা কে মোচন করবেন আল্লাহ তালা রেজামন্দি দান করবেন এবং জান্নাতের পথ আল্লাহ তালা সুগম করবেন এই জন্য দাওয়াত এবং বহু ফজিলত আছে বহু মানাতে বসে আমি দীর্ঘ আলোচনা করতে চাই না এতটুকু বলতে চাই যে এই কাজের ভিত্তি হলো মসজিদ দাওয়াতিগে গেলে বলা হয় কি ভাই আমরা মসজিদের বাহিরে সময় কম লাগাই মসজিদেই বেশি সময় লাগাই তিন দিন পর পর মসজিদ চেঞ্জ হয় এক মসজিদ থেকে আরেক মসজিদে যাওয়া হয় এই যে কদমগুলো পরে প্রতিটি কদম এটা আল্লাহ রাস্তার কদম শুধু যে মসজিদ কেন্দ্রিক কদম তাই নয় বরং এটা আল্লাহ রাস্তার কদম ইমাম বুখারী রহমতুল্লাহ আল এই বুখারী শরীফে হাদিস আনিছেন আল্লাহ রস্ত মানে শুধু জেহাজ যে তাই এই যে মসজিদের জন্য কদম সেখানে বোখারী রহমতুল্লাহ হাজি এনেছেন মানিকার আল্লাহ রসুল বলেন যে ব্যক্তির কদম মসজিদের দিকে পড়বে দিনের দাওয়াতের জন্য পড়বে ওই কদমে যে ধুলাবালি লাগবে ওই কদম কদমওয়ালা ব্যক্তিকে আল্লাহ রূপ জন্য জাহান নামের আগুনকে হারাম করে দিবে বহু বড় সুসংবাদের কথা খুদ খবরের কথা আর ভাই দাওয়াতিগের মেহনতের দ্বারা কি কাজ করা হয় ভাই মসজিদ আবাদের কাজ করা যেখানে আবাদ নাই মসজিদ সেখানে আছে আল্লাহ তোবার হাদিসে হাদিসির মধ্যে বলেন আল্লাহ রসুল হাদিস কুৎসির মধ্যে বর্ণনা করেন আল্লাহ বলেন যে আমি অনেক সময় অনেক জনপদবাসীকে দিতে ইচ্ছা পোষণ করি বলেন নাওজবিল্লা কিন্তু আমি যখন নজর দিয়ে যে ওই মসজিদের মধ্যে কিছু লোক এ বাদত করছে ওই ব্যক্তিদের দিকে যখন আমি নজর দিই তখন আমি আজাব দেওয়ার সিদ্ধান্ত সিদ্ধান্তকে আমি মসজিদ আমাদের মেহনত যারা করে ভাই এরা আল্লাহ তালার কাছে তো দাবি করে না যে আমরা মুসলেহে উম্মত আমাদের দ্বারা উম্মতের অনেক ইসলা হচ্ছে তারা দাবি করবে না কিন্তু আল্লাহ তোলা তাদেরকে উম্মতের ইসলামের মাধ্যম বানিয়ে দিবে আর যে এলাকায় মুসলেহের উম্মত থাকে আল্লাহ তালা ওই এলাকায় যে এলাকাতে মুসলে থাকবে ভাই একটা হলো সালে আর একটা হলো মুসলে পার্থক্য আছে একজন লোক মনে করেন নিজে নিজে করে নিজে নিজে অনেকে বদত করে কিন্তু দাওয়াতের কাজ করে না दिने मेहनत क्या करें कि दिन उठे मेहनत करें सालेह बोलने ठीक है क्योंकि मुसलेह बोलनाह मुसले बनते हमें मेहनत करते मुजादा करते आल्ला एक कथा बोलें ना जी को जनपद वासी आजब दीना जो एलकाय दी सालेह जो सालेह थे अभी आजब दीना एक कथा आल्ला बरम देखा जाए हादीस भाषा देखा जाए একটা লোক আছে এক বিন্দু বলে মনে হয় তোমার নাহর মানে করে তাকে কি উলটায় দিব আল্লাহ তালা বললেন যে তাকে সহ ওই কে উল্টে দাও কারণ সে নিজে নিজে বাদত করেছে এক মুহূর্তের জন্য তাদের জন্য এক মুহূর্তের জন্য সারা জীবন রাজ কিভাবে অতিবাহিত হয়েছে বোখারি সাহেবের বর্ণনা আছে এমন কোন রাজ সারা জীবনে যায় নাই একটি রাতও যায় নাই যে সারা রাত আল্লাহ রসুল ঘুমে বিভোট ছিলেন গাফিলতের ঘুমে এরকম কোন রাত অতিবাহিত হয় জীবনে কখনো না আল্লাহ রসুল কখনো ঘুম কখনো এবাদত কখনো ঘুম কখনো এবাদত কখনো যাচ্ছেন কত কখনো ঘুম গেছেন জায়গা কি করছেন উন্মতের জন্য আল্লাহ রসুল মেহনত করেছেন করেছেন মেহনত মুজাহাদা করে যদি কোনো লোককে ইসলামের উপরে আনছেন আমলের উপরে আনছেন তাহলে প্রথমে আল্লাহ আল্লাহ তালা শকর আদায় করে বলেছেন আলহামদুলিল্লাহ হিল্লাহ মিনান না সকল প্রশংসা ওই আল্লাহ তালার যিনি আমার মেহনতের মাধ্যমে তাকে জাহান নাম থেকে মুক্তি দান করেন এই জন্য সাহাবাইকরামকে কি দোয়া দিয়েছেন ভাই আল্লাহ সাহাবাই করাম কে দোয়া দিয়েছেন হজরতিয়া দোয়া দিয়েছেন আল্লাহ আলহু হা আল্লাহ তাকে হেদায়ত প্রাপ্ত বানাও আর তাকে অন্যান্য মানুষের জন্য হেদায়তের মাধ্যম বানাও ভাই আমি আপনি যদি মেহনত করি মুজাহাদা করি আল্লাহ তালা আমাকে আপনাকে হেদায়তের মাধ্যম বানাতে পারেন না মানুষের ইসলামের মাধ্যম বানাইতে পারেন না অবশ্যই পারেন হাজার হাজার মানুষের জীবনে পরিবর্তন আসতেছে লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন আসতেছে লক্ষ্য করে একবার হুজুর পাক সাল বললেন তোমার দ্বারা যদি একটা লোক হেদায়ত हिदायत मानी की समस्त सम्पद जो तुम्हें देर चेतम भाई समय हायत मेहनत करी मेहनत जीवन के अतिबाहत करी আল্লাহ তালা আমাকে আপনাকে মসজিদ আবাদকারী হিসেবে আমাকে আপনাকে লক্ষ লক্ষ মানুষের জন্য হেদায়তের মাধ্যম হিসেবে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করতে পারেন কিনা ভাই এই মেহনত জন্য এই মেহনত জীর্ণ শীর্ণ মানুষ টুটা ফাটা মানুষ এই মেহনত করতে পারি নাই নিজেকে আমি অধম মনে করছি এই মেহনতের সাথে জুড়তে পারি নাই বাকি অনুভূতি আছে এই অনুভূতিটাও আল্লাহ আল্লাহ তালার কাছে অনেক দাম আল্লাহ তালাই দান করেছে मेहनत मेहनत कुरान चार जगह स्पष्ट भाषा बोला तीन टे मेहनत के दिए আল্লাহ পৃথিবী বাসের কাছে লক্ষাধিক পয়সম্বর পাঠিয়েছেন তিনটি মেহনতানা তিনটি মেহনতের খুলাস হলো এই সার কথা হলো একটা হলো তালিম আরেকটা হলো তাবলিক আরেকটা হলো তাস্কিয়া আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মুখ্যভাবে আছে গৌণভাবে না প্রতিটি হয় এক মসজিদ থেকে আরে মসজিদে আমরা তো সকলে দাওয়াতের জন্য সকলে রাজি আছি হ্যাঁ সকলেই রাজি আছি এই কাজের জন্য আমরা সকলেই রাজি আছি খেতমতের জন্য কে কে রাজি আছেন বলে মানে ওই কাজের জন্যই তো আমরা বের ওই কাজ নিয়েই তো আমরা ঘর থেকে बुजुर्ग आने दिन जीवन दावत सारे नियोज कर हादी से बेरे। जामी लोग आपे। आमी दीने तारा तारा बोला ऐसा नाम जमायत पड़े फजर नामज जमायत पड़े ओ व्यक्ति जान सारि इबादत कर सब क्या भाई क्या दावतिक बेरोब इल्लाई मेहनत बड़ दामी मेहनत भाई बड़ दामी मेहनत मेहनत जरा करते नबी रसुलर साथी हिसाब से आल्ला तलाते नबी रसुलहनत कला तीन मेहनत सरसि दवालिगे भाई दबलिगर मध्य देखा जाए मस्जिदे एर हालकाबंदी हुए बसे प्राथमिक दिन विषय शिखाना है कि भाव आत्मायतु पड़े की कलिमा शिखबे की दुआ दुर्द शिखब शिखाना है भाई हल एलेबर চিকিৎসা কিভাবে হবে আলহামদুলিল্লাহ দেখা যায় যে দাওয়াতের সময় লাগাইছে তিন দিন সময় লাগাইছে এক চিল্লার সময় লাগাইছে পরে দেখা গেছে যে তার মধ্যে থেকে অহংকার হয়ে গেছে সে বিনয়ী পাল্লার বান্ধায় পড়লেছে ভাই আসলে এই কাজটা হল একেবারেই ওই যে নবিরসুল যে তিনটি মেহনতের তরিকা ওই তিনটি মেহনতকে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করার তরিকা নবিরসুল মেহনতকে আমাদের জন্য করা এরকম ভাবে এই যুগের জন্য আমরা কমজোর আমাদের জন্য এটা সহজ করে দিয়েছি তো ভাই এই মেহনত করতে আমরা রাজি আছি না ভাই ভাই দেখা গেছে যে এই মেহনত যারা করেছে তাদের থেকে অহংকার দূর হয়ে গেছে বিদেশে ওনাকে অস্থায়ী দায়িত্ব দিয়ে গিয়েছিলেন অস্থায়ী গভর্নর উনি দিনের বেলায় অফিস করতেন গভর্নরি করতেন আর সন্ধ্যা যখন তো অফিস টাইম যখন চলে যেত উনি আটার বস্তা মাঝায় মাথায় নিয়ে এরকম বাজারের মধ্যে ঘুরতেন আর বলতেন এই তোমরা টাকাও তোমাদের আমির সাহেব বাজারের লোকেরা বলতো হুজুর আপনি কেন এমন কি করেন আপনি আমাদের আমি আপনি আমাদের গভর্নর আপনি কেন এরকম করছেন আট আর বসতে মাথায় নিয়ে আমাদের সামনে আসে এরকম ঘুরতেছেন বলে দেখো আমার মনকে আমি সাহসা করছি আমার মন আমার দুশ্মন আমার মন অহংকার লালন করছে সেই অহংকারকে আমি খতম করছি আমার মনকে আমি সাহেস্তা করছি ভাই আসলে এই মেহনতের মধ্যে আল্লাহ সবকিছুই রেখেছে আমার আপনার অহংকার খতম হবে আমার আপনার মধ্যে আসবে সবর আসবে শুকুর আসবে কানা আসবে আখেরাতের ফিকির আসবে এরকম ভাবে মৃত্যুর ফিকির আসবে নবী নবীর মেহনতের যে তরিকা আছে ওই তরিকাগুলো আমার আপনার মধ্যে চলে আসবে এজন্য এই মেহনত করার জন্য সকলে রাজি আছি তো ভাই আমি আজকে এই মজলিশে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত গর্বিত আমাদের মহতান আমি নগণ্য এখানে কথা বলার মতো আসলে আপনাদের মধ্যে যে পিপাসা আছে সেই পিপাসার খরাক দোয়ার মতো এলে আমার কাছে নাই এই আমি আপনাদের কাছে বাকি জীবন যেন এই কাজের জন্য যেন जेर भावी निवेदित करते दुआ करी नबीजर क्या आल्ला खास बंद आल्ला बान्र क्या कर सकते ही आल्ला तौफिक चाब तो भाई हलोम तौफिक चावारोआई आल्लाह तला चावा की मंजूर करब कारण आल्लाम एक रथ जिन सब समय निकट है আমরা আল্লাহ তালার সব সময় আল্লাহ তালার নিকটে কিনা বলেন আমাদের রস কে নিকটে কিনা সব সময় নিকটে আমি আপনি যখন চাবো তখনই আমার চাপ দা আল্লাহ তালা কোরআন কারিমে বলেন যে কিছু বান্দার আছে হে নবী আপনার কাছে জিজ্ঞাসা করতেছে যে আল্লাহকে নিকটে না দূরে হে নবী আপনি বলে দিন আমি আল্লাহ আমি তাদের মালিক আমি তাদের সব সময় নিকটে থাকি फिकिर पदा कर दिन मेहनत मोजादार फिर पदा कर दिन फिकिर समक्त जीवन जापन करार सकल के तौफिक दान कर सकें ভাই নসি কোন বয়ান করা ভাষা পাণ্ডিত্য দিয়ে কোন আলোচনা করা এটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো ভাই কাজে বের যাও এই জন্য আলহামদুলিল্লাহ এই আজকে আমলের মাধ্যমে উদ্বোধন হলো আমি সারের কথা শুনে অত্যন্ত খুশি অন্যান্য জায়গায় উদ্বোধন হয় এবার উদ্বোধন হয় তাহমের উদ্বোধন হয়না কা এজন্য আল্লাহ ওটাকে কোরআনের আগ বানিয়ে দিয়ে তেমন পর্যন্ত আদর্শ করে বানিয়ে দিয়েছে তোমরা এটা দোয়া করো ওখানে কিন্তু আয়ের মধ্যে এই নিরত তৌফিক আমরা চাবো না ভাই অবশ্যই চাবো আরকি এই জন্য ভাই নগদ নগদ আল্লাহ রাস্তায় নগদ বাইর হওয়ার উপকার ভাই বিদেশের জন্য বিদেশের জন্য আমরা নগদ নগদ কে কে दाड़ी जाने लम्बा चोड़ा बयान उद्देश्य ना सकले नियोज करी इन अल्लाह আমিও নিয়োগ করতেছি ইনশাআল্লাহ রমজানে এক ছিল্লাশাল আল্লাহ রাস্তায় ইনশাল্লাহ এই জন্য নিয়োগ করি ভাই যেহেতু আমাদের এখন মাদ্রাসার ছুটি নাই বলি ভাই ভাই বলি ভাই যারা নাম দাঁড়াতেছি তারা একটু আছে ভাই আল্লাহ তালা সাক্ষী হয়ে থাকবেন ফেরস্তারা সাক্ষী হয়ে থাকবেন মমিন বান্দারা সাক্ষী হয়ে এর চেয়ে বড় সাক্ষী আর কিছুই না ভাই আল্লাহ রসুর বলেছেন আমা তোমরাই জমিনের সাক্ষী দাওয়া তাবলিকে কেন তস্কিল করা হয় ভাই এভাবে নাম কেন লেখানো হয় মুমিন বান্দরা সাক্ষী থাকবেন ফেরেস তারা সাক্ষী থাকবেন নেক কাজের জন্য সাক্ষী বানাতে হয় সাক্ষী আল্লাহ তো কাত নিজ সাহাদারা সাক্ষী দিয়েছেন আল্লাহর খাস বান্দারা সাক্ষী দিয়েছেন এজন্য আমরা সাক্ষী হিসেবে থাকবো যারা गभरता मेहनत करो इच्छा कर ले कठिन विषय এই জন্য ভাই দিনের জন্য উঁচা হিম্মতের প্রয়োজন উঁচা হিম্মত উঁচা হিম্মতের কাজ দেয় এসমে আজম এসমে আজম থাকলে সবকিছু করা যায় থাকলে ওই রকম উঁচা হিম্মত ভাই যারা বিদেশ না গিয়ে দেশেই তিন চিল্লা চার মাস বা এক চিল্লার জন্য যারা সময় লাগাতে চান তারাও দাঁড়ায় ভাই নাম লেখা দিয়ে ভাই দাঁড়াই আমরা দাঁড়াই দেশে যারা সময় লাগাবো এক চিল্লার জন্য ভাই জানকে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন আল্লাহ দিনের জন্য মেহনত করা সহজ করে দেন নগদ সময়ের জন্য বলি দান করেন আরো বলি ভাই নগদ নগদ বলি ইজতেমা থেকে ভাই ইস্তেমা প্রথম ইজতেমা চলতেছে ধাপ হয়ে গেছে আগামীকাল থেকে শুরু হবে প্রথম ধাপ বারো তেরো চোদ্দ জানুয়ারি আর দ্বিতীয় লাভে হচ্ছে উনিশ বিশে একুশে জানুয়ারি এখান থেকে চার মাস সময় চার মাস বা চল্লিশ দিন নগদ বলি হিম্মত করি ভাই হিম্মত এত ফাজাল আর এত লাভের কথা আমরা শুনলাম এটার উপর আমল করার দরকার না ভাই নগদ আমল করি আমরা আল্লাহ তালাকে দেখাই যে আমরা নগদ তৈরি দুনিয়ার মোহাম্মত আমাদের দিলের মধ্যে নেই আখারাতে মহব্বত আমাদের দিল ভরপুর হয়ে আছে আমরা আখারাতের জন্য নগদ তেরাছি বলি ভাই